শপথ সেই ঘোড়াগুলির যাহারা হেসাধনি করিয়া দৌড়ায় অতপর নিজেদের খুর দিয়ে অগ্নি স্ফুলিঙ্গ ঝাড়ে তারপর অতি প্রত্যুষে আকস্মিক আক্রমণ চালায় আর এই সময় ধুলি ধোয়া উড়ায় এবং এইরূপ অবস্থায় কোনো ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়ে বিহী ল বস্তু তো মানুষ তাহার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ লিখেন শহীদ আর সে নিজেই ইহার সাক্ষী নিঃসন্দেহে লালসাই লালসায় ভাবে আক্রান্ত তাহা হইলে সে কি সেই সময়ের কথা জানে না যখন কবরে যাহা কিছু আছে তাহা বাহির করা হইবে এবং বুকে যাহা কিছু আছে তাহা বাহিরে আনিয়া যাচাই পরব্লা নিঃসন্দেহে তাহাদের রব সেই দিন তাহাদের সম্পর্কে পুরাপুরি অবহিত থাকিবেন